Allah, Allah, Allah, Allah Alhamdulillah, shaman et hathirin, ask your mother Tafsir shurukh chay surah Al Ma'idah Eksho teen nomor ayat The verse number 103 from surah Al Ma'idah Allah tala shahat kur এই জাতীয় কোন কিছুর শরীয়ত নাজিল করেননি এই জাতীয় কোন আহকাম শরীয়তে আসেনি এগুলো কি জিনিস পরে আসছে তার বরঞ্চ যারা কাফের তারা আল্লাহ ব্যাপারে অন্যায় কথা আরোপ করে বসে আর তাদের অধিকাংশই কোন আকল খরচ করে না আরব দেশে কতগুলো জানোয়ারকে প্রাণীকে বিশেষ করে উঠকে তারা তাদের মূর্তিদের রাস্তায় তাদের দেবজাতের উদ্দেশ্যে উৎসর্গ করত ছেড়ে দিত এগুলাকে ব্যবহার করতো না এগুলা দুধ খেত না এগুলাকে কোনদিন জবাই করে গোষ্ঠ খেত না এগুলো করে দেওয়া হয়েছে এই হাম এগুলো জাহেলি জমানায় তাদের এই শরীর তখন থেকে তারা প্রবর্তন করেছে মনগড়া মূর্তি পাশাপাশি এখন প্রথমটা হচ্ছে বাহিরা বাহিরা কোন জাতীয় উঠ গুলো জাতির কোন উঠ মহিলা উঠ উঠনি উঠনি যদি দেয় একটা বার সন্তান দিয়েছে তো অনুগুলো দিয়েছে এরপরে যদি তার পঞ্চমটা শেষ পর্যন্ত পুরুষ উঁট হয় পুরুষ বাচ্চা হয় পুরুষ বাসুর হয় বাহারু বাহীরা। আয় সাকুহা যখন এরকম সে পুরুষ বাচ্চা দেয় তখন সে কেটে ফাঁক করে দেয় আর তারা কি করে বলে যে এটা এখন মূর্তির অস্ত্রে দেবতাদের উদ্দেশ্যে অক্ফ হয়ে গেল হার রুকু বাহা এইটার উপরে কেউ চড়তে পারবে না গোনা হয়ে যাবে এটা হয়ে গেছে তাদের একটা এটা নাম হল বাহিরা এইটা বাহিরা ছাড়া থাকতো এগুলাকে তারা যত্ন করত পালন করতো লালন করতো কিন্তু এগুলাকে কোন ব্যবহার করতে না উঠে চড়তো না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাসালা তাদের কাছে প্র্যাকটিস হয়ে আসছে দুই নম্বর হল আহ তারা সফর করত্বা ধরনের অসুস্থতায় পড়তো তখন এক ধরনের মানত করত যদি আমি নিরাপদে সহি সালামতের সফর শেষ করে আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি অথবা আমার সুস্থতা ফেরত আসে অসুস্থতা দূর হয়ে যায় তাহলে আমার এই উঠনি আমার এই মহিলা উটটি ছেড়ে দেওয়া হবে এটা নিজ মানে আপন মানে ঘুরে চষে আর ব্যবহার করবে না এই উঠকে কোনোদিন খাওয়াও যাবে না জীবিত অবস্থা এর উপরে চড়ে সফর দেওয়া কোনো ব্যবহার করা যাবে না এটা আরেকটি শরীয়তের হুকুম তাদের কাছে সা এবার তারপরে হচ্ছে ওই দেওয়ালা দাতির সাত উনসা ছাগল ছাগল যদি ছাগল যদি মাদি সন্তান প্রসব করে তাহলে এটা তারা ব্যবহার করবে আর যদি ছাগলটা সন্তানটা মাদি না হয় পাঠা সন্তান প্রসব করে তাহলে এটা তাদের মা উদ্দেশ্যে বাক্য করে দেওয়া হবে আর যদি একসঙ্গে দুই বাচ্চা দেয় একটা নর একটা মাদি তাহলে বলবে যে ও তো দুইটা দিয়েছে তা সে তার বাচ্চা ভাই বোন কে নিয়ে আসছে বোন ভাইকে নিয়ে আসছে তাহলে বড় কাজ করেছে ভালো কাজ করেছে এটাকে আল্লাহ মানে তাদের মাহুদের উদ্দেশ্যে ফো করে দাও মাগল যেটা সেটাকে অকফ করে দাও খুব ভালো কাজ করেছে আর যদি এমন হয় যে কোনল অথবা উঁটের পাঠা অথবা নর বলদ মার্কা উট যেগুলো বা সার মার্কা উঠ যেগুলো যদি কোন দশটা ছাগল বা দশটা উঠ গর্ভবতী হয়ে যায় এবং বাচ্চা প্রসব করে তাহলে এই উঠার বা এই পাঠার অনেক ফজিলত হয়ে গেল এটা হাম এটার মধ্যে খবরদার কেউ এটার মধ্যে চড়তে পারবে না বিশেষ করে উঠ হয়ে গেলে এর মধ্যে চড়তে পারবে না এটা কেউ ব্যবহার করতে পারবে না এটাকে মাহুদদের উদ্দেশ্য উৎসর্গ করে দেওয়া এরকম কিছু এই বাজে শরীয় তারা তৈরি করেছে তাদের এই কুপুরি দিনের ভিত্তিতে এবং এটা অলঙ্ঘনীয় অপরাধ এটাকে কেউ ভাবে লঙ্ঘন করবে না কিছু রসম আমাদের দেশে আছে শরীয়তের মধ্যে নাই মানুষের কালচারের মধ্যে আছে রসম রেওয়াজ গুলাকে মানুষ কেমন করে খুব করে পালন করে খুব করে পালন করে বিশেষ করে আপনার কিছু এটাকে কি বলে কিছু ফালনামা জাতীয় কিছু লক্ষণ যেগুলো যেগুলা লক্ষণ সুলক্ষণ এগুলো অনেক খুব শক্ত করে পালন করে যেমন কোন জায়গায় ফল আসে ফসল আসে নারিকেল গাছের প্রথম ধরে ইত্যাদি নিজেরা খাবে না ওই পেশা গাগে খাওয়াই দিবে আগে নিজে খাওয়া যাবে না ওই খাওয়াইলে ওখান থেকে বরকত আসবে এরকম দেখছেন কিনা এগুলো এক একটা অলঙ্ঘনীয় প্র্যাকটিস এগুলা কোনো হের হতে পারবে না এরকম কিছু প্র্যাকটিস এরা এগুলো করতো এবং এগুলো কষ্ট হতো তাদের কাছে আল্লাহ ইসলাম কবুল করেছেন এবং যারা এভাবে কুপুরি করেছে তাদেরকে আল্লাহ তালা সাবধান করে বলছেন যে আল্লাহ তালা এরকম বাহিরা ওয়াসিল হাম এরকম কোন শরিয়তের কায়দা কানুন প্রিন্সিপাল কথা চাপিয়ে দিয়েছে তারা বলতে এগুলো আল্লাহর হুকুম শরীয়তের হুকুম এগুলো আমাদের বাপদাদা দিন ইব্রাহিম থেকে চলে আসছে এরকম চালিয়ে দিত ও আখ আর অধিকাংশ কোনো আকল খরচ করে না আকল বিবেক জ্ঞান এগুলা কোন কিছু খরচ করে না আকলেও ধরে না যে মানুষ কিভাবে মূর্তির কাছে গিয়ে সাহায্য চায় এটা কোন আকলে ধরে যে মূর্তি নিজের হাতে বানালো তার কাছে চায় এইভাবে মূর্তির এই তারা চালু করে দিয়েছিল অথচ এরা ইব্রাহিম আলী ইসলামের গোষ্ঠী কিভাবে চালু হলো আরব দেশে এই কুফরি সমাজের এই ব্যবস্থা সে উপলক্ষে ইমাম কে রহমতুল্লাহ অনেকগুলো হাজিজকে নিয়ে এসেছেন তার মধ্যে আমি দেখতে পেলাম হয়তো তখন মেরাজে গিয়েছেন তখন আবার অনেক সময় আল্লাহ অনেকে স্বপ্নেও দেখিয়েছেন আমি দেখতে পেলাম জাহান্নাম ইহাতে মুবাদু হাবা দাহ জাহান নামের আগুন এত শক্ত এত দাউ দাউ করে জ্বলছে এত আগুনের শক্তি এবং পাওয়ার জাহান এক অংশ আরেক অংশকে চুরমার করে ফেলছে এই জাহান নামকে মানুষকে নিক্ষেপ করা হবে তাই না কি কঠিন হবে জাহান নামের আগুনের এত শক্তি যে নিজে নিজেকে এক অংশ আরেক অংশকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে আমি দেখতে পেলাম জাহানাম এরকম আর সেখানে আমি দেখলাম এক লোক রায় তো আমরান আমি সেখানে অনেক আগে কোরআদের পূর্বে খোজা আগোত্রের সে অধিপতি ছিল নেতা ছিল সে লোকটা আসলে গিয়েছিল সিরিয়াতে মকাশরীফ দিকে আর এই আমার কিন্তু ইব্রাহিম আল্লাহ যারা মূর্তি দেখতে পুজো ছিল এইগুলো দেখে সে বললো যে কি সুন্দর মূর্তি আমাদের মহাবধীকে আমরা দেখে দেখি না এরকম মূর্তি আবিষ্কার করা দরকার সে কিছু মূর্তি কানে করে সেখান থেকে নিয়ে আসলো এবং এগুলার আলোকে আবার বানানো হলো এবং সেই সর্বপ্রথম আল্লাহর ঘর কেন্দ্রিক আরব দেশে এই মূর্তি পূজার প্রচলন করে তো আমি দেখতে পেলাম তিনি বলেন যে তাকে সে তার নারী থেকে বের হয়ে গেছে জাহান নামে জ্বলে এগুলাকে নিয়ে এসে জাহান নামে ঘুরছে এগুলাকে হচ্ছে সর্বপ্রথম যে রকম জানোয়ারকে মূর্তির মূর্তিদের উদ্দেশ্যে ওয়াকফ করে দিতে হবে আর এরকম একটা অদ্ভুত শরিয়ত মূর্তির সে নিয়ে আসলো আরবদের এই সমাজের মধ্যে আসতে তিনি বলেছেন সর্বপ্রথম যে ব্যক্তি এরকম জানোয়ারকে ওয়াকফ করে দেওয়া ছেলে দওয়া মা বদির উদ্দেশ্যে আর মূর্তি পূজার করে সে হচ্ছে খোজা আোত্রের অধিপতি আমর ইবন আহমের আমি তাকে দেখতে পেয়েছি নামে তার প্যাটের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে ওগুলো টেনে টেনে তাকে চলতে হচ্ছে এই ব্যক্তি সর্বপ্রথম ইব্রাহিম খালিদ আল্লাহ নবীর দিনকে শরীয়ত পরিবর্তন করে ফেললো শেরেকের শরীয়ত শেরেকের দিন নিয়ে আসলো সর্বপ্রথম মূর্তি পূজা আবিষ্কার করলো আর এই মূর্তি ঢুকালো সে হেজাজ বলতে আর এই ব্যক্তি সাধারণ মানুষগুলোকে যারা তেমন শিক্ষা দীক্ষা শিক্ষিত ছিল না তাদেরকে এই মাব মূর্তিগুলোর এই দিকে ডাকলো এগুলোর নৈকট্য অর্জনের দিকে আহ্বান করলো তাকে হুড় করে ফলো করা শুরু করে দিল তো আল্লাহ তালা এই কথাগুলো বলে যে কিভাবে মানুষ দিনের মধ্যে শরীয় নামে অবল্টা কিছু ঢুকিয়ে দেয় সেগুলোর কথা বলার পরে তারপরে আল্লাহ তালা বলছেন এবার যে তোমরা এইগুলো বাদ দাও এগুলো খুবই অন্যায় এবং কুফরের বিশ্বাস এবং আমল এগুলো থেকে সরিয়ে আস এই দাবাতাম দিলেন তাই না এগুলো সব মূর্তির শরীয় বাদ দাও আল্লাহর শরীয়তের দিকে আস যখন তাদেরকে দাবাত দিলেন তখন তারা কি বলল এই যারা মূর্তি পূজার অনুসারী ছিল আরব সমাজে তারা কিভাবে ওনার দাবাকে গ্রহণ করলেন মনে আছে তো সিরাতে পাখি হিজেক্ট করলো প্রত্যাখ্যান করলো প্রথম যখন দাবাদ দিল তখন আবু জহাল কি বসলো তোমার তুমি ধ্বংস হও সারাদিন ব্যাপী তোমার ধ্বংস নেমে আসুক তুমি এই সমস্ত মূর্তি বাদ দিয়ে এক আল্লাহ দিকে আমাদের কি সমস্ত বাপ দাদার দিনের বিরুদ্ধে দুশ্মনী করা চক্রান্ত করে আমাদেরকে এখানে সমাবেশ ডেকেছ তো সে কথা আল্লাহ তালা বলছেন যখন তাদেরকে বলা হয় আসো ঐদিকে যা আল্লাহ নাজিল করেছেন আর আসো রাসুলের দিকে আল্লাহ আমাদের পূর্বপুরুষদেরকে যে অবস্থা পেয়েছি সেটা ফলো করা তার উপরে টিকে থাকা আমাদের জন্য যথেষ্ট তোমার কোন নতুন শরীয়তে দরকার নাই এগুলো কোন প্রয়োজন নেই তারা করলো আল্লাহ বলছেন তারা যে বাপ দাদার এই সিলসিলা জারি রাখার পক্ষে তাদের বাপ দাদা যদি জানতো না তাদের কোন নলেজ ছিল না জ্ঞান ছিল না এলিম ছিল না তারা ওলাই আক্ত তারা কোন সঠিক পথের দিশা পায়নি তারা বাতিল তরিকায় কোন জায়গা থেকে শুনে কোন জায়গা থেকে দেখে তারা এটা গ্রহণ করেছিল এরা কি আকল খরচ করবে না প্রত্যেকটি ব্যক্তির আকল খরচ করার জন্য আকল দেননি অনেক সময় মানুষ নিজের আকল খরচ করে না বাপ দাদার আমল থেকে চলে আসছে সেটাকেই আমল করে যাবে পূর্বপুরুষরা করেছেন মুরব্বীরা করেছেন আমরা তার উল্টা করি কেমনি কয়েকদিন আগে আমি একটু একটা দেশে গিয়েছিলাম আমেরিকায় সেখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল বিভিন্ন তাই না তো সেখানে ভালো মুসলমান আছে মানে যারা আহ একসময় কোনো কোন দেশে পর্তুগিজরা কোন কোন দেশে ফ্রান্স কোন কোন দেশে স্পেইন বিভিন্ন জায়গা থেকে স্লেব দাস কৃত দাস নিয়ে গেছে গাড়ি ভর্তি করে জোর করে মানুষকে জবরদস্তি নিয়ে গেছে তাই না এই তো কৃত ইতিহাস এই মডার্ন ওয়ার্ল্ড তাই না এদেশেও নিয়ে আসছে আফ্রিকা থেকে বিভিন্ন দেশ থেকে ধরে ধরে তো ইন্দোনেশিয়া থেকে অনেক মুসলমানদেরকে ধরে নিয়ে গেছে সুরি নাম এলাকায় ওই দেশে ছোট্ট দাস এখন সেখানে হিন্দু আছে মুসলমান আছে খ্রিস্টান আছে তো তারা বললো যে মুসলমানদের মধ্যে সেখানে কেবলা নিয়ে একটা সমস্যা তো কেবলা কি সমস্যা কিছু লোক যারা ইন্দোনেশিয়া থেকে একশো দুশো বছর আগে তাদের বাপদাদা গিয়েছে তারা ওই ইন্দোনেশিয়ার থেকে কেবলা কোন দিকে বলেন তো ইন্দোনেশিয়া যে দেশটা মূল দেশ ইন্দোনেশিয়া সেখান থেকে কেবলা কোন দিকে হবে পশ্চিম দিকে আর আমেরিকা মহাদেশ থেকে কেবলা কোন দিকে হবে পূর্ব উত্তর দিকে পূর্ব উত্তর এখন তারা যে ওই যখন ইন্দোনেশিয়াতে গিয়েছে তারা তো উত্তর দক্ষিণ কিছু চিনে না নাই তারা ওই ইন্দোনেশিয়ার তরিকাতে পশ্চিম দিকে নামাজ পড়েছে যুগের পর যুগের পর নতুন আস্তে আস্তে আলিমালা হচ্ছে তারা হিসাব করে দেখলো যে না আমাদের কেবলা তো পশ্চিম দিকে হওয়ার কথা না কেবলা কোন দিকে হবে উত্তর পূর্ব দিকে হবে এই যে এই জন্য আলেমারা এবং যারা একটু লাইট শিক্ষিত হয়েছে তারা কেবলা এখন উত্তর পূর্ব দিকে পড়ছে কিন্তু যারা ওই প্রাচীন তরিকায় আসেন বলে আমাদের বাপদাদা দিকে পড়ে গেছে তোমরা কি বলে পড়ছেন কাজে বাপদাদা তরিকা থেকে তারা বের হবেনা তারা এখনো পশ্চিম দিকে নামাজ পড়ে বসে এইরকম অনেক কিছু আপনারা দেখেছেন শুনেছেন এখনো এমন কিছু আমল আমাদের দেশে আসছিল করে আসছে বাপদাদা জামানা থেকে মুরুব্বীরা যে আমল গুলোর কোরআন হাদিসের দলিল মজবুত পাওয়া যায় না কি পরিমান আছে এগুলা আমার আমি সবগুলো নাম বলতে চাই না আপনাদের জানা আছে এখন আমাদের বুজুর্গ করে গেছে আমাদের বাপদাদারা করে গেছে আমাদের মুরব্বীরা করে গেছে আমরা করে দেবো এই তরিকার উপরে অনেক লোক আছে আপনি নতুন করে একটা হাদিস তার কাছে শুনান এত সুন্দর সহি হাদিস গ্রহণ করে করে না তারা ওই বাপদাদার তরিকা ওই তরিকায় করবে মাইত মরে গেলে কয়দিন পরে কি করতে হবে সিন্নি কিভাবে খাওয়াইতে হবে সিডনি খাওয়ানো কয়দিনের দিন খাওয়াইতে হবে বলেন তো দেখি চার দিনের দিন আর চল্লিশ দিনের দিন চার দিনের দিন করলে চেহেলাম আর চল্লিশ দিনের দিন করলে চল্লিশা নাকি না এইগুলো অলঙ্ঘনীয় অপরাধ কিনা বলে না করলে এগুলো করতেই হবে তাই না ঢাকা শহরে বিশেষ করে চেহালাম না করি তো কোনো উপায় নাই। আর আমাদের অনেক জায়গায় সিডনি খাওয়ানো এরকম রেওয়াজ জেফত খাওয়ানো করতেই হবে এটা না করলে কি কথা এটা যদি টাকা না থাকে হাওয়াত বরাদ করে হলো খাওয়াইতে হবে গরিব মানুষ আমি একজন আল্লাহ খাওয়াইতে হবে আল্লাহর খাওয়ানোর জন্য দাওয়াত করার জন্য এখন বাড়ি বাড়ি এই করার কিছু সাহায্য শুরু করে দিয়েছে কারণ ওই যদি না খাওয়াই তাহলে কি উপায় হবে আহারে এই জন্য খাওয়াইল না ভিক্ষা করে হলেও খাওয়াইতে হবে অলঙ্কনীয় প্রথা হ্যাঁ হিন্দুদেরও আছে এটা অলঙ্ঘনীয় খাওয়াইতেই হবে না খাওয়াইলে তাদের পিতাটা স্বর্গে যাবে না এইরকম কনসেপ্ট মুসলমানদের মধ্যে এসেছে অথচ নবী করিম সালাম সাহবাইকারদিন মাইতের জন্য এইভাবে খাওয়াইছেন এইভাবে সিন্নি করেছেন চল্লিশে করেছেন চেহলাম করেছেন আপনি কোন জায়গায় পাবেন কোন জায়গায় তবে মাইতের জন্য যদি দাম খয়রাত করা হয় গরিব মিষ্ক সাহায্য করা হয় কোন সন্দেহ নাই তো সেটা আমরা না করে এখন এই কালকে প্রতিদিনই প্রায় লোকেরা জিজ্ঞেস করে যে আমি তো খাওয়াইতে চাই আমি তো বুঝেছি আমি চাপছি শুনেছি কিন্তু লোকেরা তো আমাকে খুব দিচ্ছে গ্রাম থেকে সব করছে কি করি বলেন দেখি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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটস রিচার্জে পণ্য সামগ্রী হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জেই এই যে সমস্ত জিনিস এগুলা কাফেরদের তরিকা থেকে এসেছে কিভাবে আল্লাহ বলেন যেটা আল্লাহ নাজিল করেছেন সেদিকে আর রসুল যা বলেন সেদিকে আসো তারা বলে নাসবুনা আমাদের পূর্বপুরুষকে যে তরিকায় পেয়েছি এটা আমাদের জন্য যথেষ্ট এই কোন আমাদের দরকার নেই আলামুনা হুম তাদের এই পিতা পূর্বপুরুষগণ যদি এগুলো কিছু না জানতো বা কাছে জ্ঞান ছিল না আলিম ছিল না তাহলে অন্ধভাবে তাদের ফলো করতে হবে এইরকম একটা সিস্টেম সিলসিলা যার ইসির যেটা মুসলমানরা অনেক জায়গায় জ্ঞানের অভাবে শিক্ষার অভাবে যুগ যুগ ধরে আমল করে আসছে আর সেই সংস্কৃ বিরুদ্ধে কথা বললে মানুষ তাকে ভুল বুঝে তার ব্যাপারে উল্টা পাল্টা প্রচারণা চালায় এগুলো যখন তাদেরকে বলা হয় অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন সেটাকে তারা বলে নঞ্চ আমরা পিতা পূর্বপুরুষ গিয়ে যে তরিকায় এবং সংস্কৃতির কিছুই বুঝতো না জানতো না এবং তারা যদি হেদায়তের উপর নাও থাকে তাহলেও কি তাদেরকে অনুসরণ করতে হবে নবী করিম সাল্লাকে তারা আরো কিভাবে বললো অন্য নবীদেরকে কিভাবে বলেছে সুরাই ইউনিভেসে এসেছে এবং হারুন আলাই সালাম যখন তাওয়াত দিলেন এই মিশরে তখন তারা কি বলল যে তোমরা দুজন এসেছ আমাদের পূর্বপুরুষকে যে তরিকার উপরে পেয়েছে সেখান থেকে আমাদেরকে সরিয়ে নিতে আমরা আর কি হবে আমরা অনুসরণ করব তাদের তরিকায় থাকব আর তোমরা আসলে চাও ও তা কুন আলাকুমান কি বিয়া উফিল আমাদেরকে তোমাদের তরিকায় নিয়ে তোমাদের কি ব্রিয়া তোমাদের অনেক শান শৌকত প্রতিষ্ঠা করতে চাও তাই না নেতৃত্বের খাহেস হয়েছে বুঝি নবীকে বলে আমাদের সমাজ ব্যবস্থাকে উল্টে দিয়ে তোমরা সমাজের নেতৃত্বে নিতে চাও বুঝা গেছে পলিটিক্স তোমাদের মাইন্ডে আছে ওমা নাহ আমরা কখনো তোমাদের সুরাতে ইব্রাহিম আলাহাম তার বাবা তো মূর্তি পূজার খালি তো তিনি পিতাকে এবং তার কমকে বললেন কি এই সমস্ত মূর্তি বানিয়ে বানিয়ে এগুলার পূজা করেন এগুলার জন্য এত জান দিয়ে এগুলোর সেবা করেন এগুলার জন্য ওয়াকফ করেন এত কিছু করেন এগুলা কি এগুলার হাকিকত কি বলেন দেখি কোথায় পাইলেন এগুলার কি ক্ষমতা আছে তখন তাদের উত্তর কি হলো না আমরা বরঞ্চ আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি এবার কি উল্টা পাটা কিছু করেছে নাকি ঠিকই করেছে আমি যখন সৌদি আরব থেকে লেখাপড়া করে এসেছি আমার মসজিদ একদিন বয়ান করলাম একটা বিষয় তো বয়ান করার পরে আমার আত্মীয় চলে গেছেন দুনিয়া থেকে রাহেমুল্লাহ আমার ঘনিষ্ঠ আত্মীয় বয়সে একটি বড় তিনি নিজেই প্রতিবাদ করতে বসলেন বলে যে তাহলে তুমি কি বলতো আমাদের সবাই রং করেছে না আর তুমি ঠিক করতে আমরা পূর্বপুরুষকে পেয়েছি তাদের এটাই সহি খালাস আর নতুন কিছু শিখার দরকার নাই সুরা লোকমানের তিরিশ নম্বর আয় আছে আমাদের প্রতিষ্ঠিত সমাজে পূর্বপুরুষ থেকে যা চলে আসছে সেটাকে আমরা অনুসরণ করব আল্লাহ তালা সেই আয়তে বলেন শয়তান যদি তাদেরকে জাহানাবের আগুনের দিকে ডাকে সেদিকে থাকবে কোন তাদের সেন্স হবে না এরকম আপনি অনেক আয়াত পাবেন কোরআন পাকে আল্লাহ ভর্তি করে রেখেছেন এই সমস্ত আয়াত দিয়ে আল্লাহ মুসলিম একশো বছর আগে বিশ পঁচিশ বছর আগেও আমরা যা শিখতে পারিনি কোরআন হাদিসের কথা এখন এই বিগত বছরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যারা এই দেশে এসেছি ধারাবাহিক এবং ডাইরেক্ট তফসির রেগুলার শোনার কারণে বলেন আমরা যে জ্ঞানের সন্ধান পেয়েছি আমাদের বাপ দাদা সবাইকে জ্ঞানের সন্ধান পেয়েছিলেন অনেক ভুলের ছিলেন অনেক কিছু কবুল করবেন না ভুল আশা করি আল্লাহ তালার কাছে দরখাস্ত দিয়ে তিনি সেগুলো মাফ করে দেবেন এখন আমরা কি করতে হবে আল্লাহ তালা জ্ঞানের জগৎ আমাদের জন্য উন্মোচন করে দিয়েছেন জ্ঞানের সুযোগ করে দিয়েছেন সফান বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে আপনার এখন এই ফেইসবুক মাধ্যমে যারা ফাঁসার তালাশ করে তাদের ফাঁসা যেভাবে পাওয়ার সুযোগ সস্তা হয়ে গেছে হাতের কাছে আর যারা মাসা আল্লাহ সহি জিনিস তালাশ করে দিনকে তালাশ করে তাদের জন্য যে সুযোগ এসে যে ঘরে বসে দিন শিখার কি সুন্দর ব্যবস্থা হয়ে গেছে এই সুযোগের আমরা সদ ব্যবহার করি এবং আমরা আমাদের কি আমাদের পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে আমরা ভুল থেকে উদ্ধার করি সহি সুন্দর জল জল করা দিনের দিকে নিয়ে আসি নবী করিম সালাম এত সুন্দর দিন রেখে গেছেন তিনি কি বলেছেন তারা ধব ধবে উজ্জ্বল দিনের দলিলের উপর রেখে গেলাম দলিল আছে কোরআন হাদিসের লাই লুহা রেহা এই শরীয়তের যেগুলা রাত সেগুলোও দিনের মতো উজ্জ্বল আর দিন কত উজ্জ্বল হবে যে ব্যক্তি এত উজ্জ্বল সুস্পষ্ট দলিল ভিত্তিক শরীর থেকে নিজের মুখ ফিরিয়ে নেয় এটাকে গ্রহণ করে না ওই বাতিল তৈরি করে থাকে সে নিশ্চিতভাবে ধ্বংস হবে হালেক ধ্বংস না হয়ে তার কোনো উপায় নাই এর আমাদের আত্মীয় স্বজন যারা এখনো গোমরাহিতে আছে এলম শিখতে চায় না দিনের দিকে আসে না তাদের কাছে দিনটা পৌঁছে দেওয়া কি আমাদের দায়িত্ব না তাদের সঙ্গে তর্ক করি নয় ঝগড়া করি নয় আমরা তারা যদি না এই জন্য নবীরা কিরম সবর করেছেন আমাদেরকেও সবর করতে হবে বুঝতে চাইবেন না আমরা বুঝাতে হবে নিশাআ একবার দুইবার তিনবার এক বছর পাঁচ বছর দেখবেন যে একদিন আল্লাহ তালা তার দিলে দিনের এই দাওয়াত পৌঁছে দিয়েছেন আপনারা এই কাজ আমাদের করে দিতে হবে সেই কাদের কথাই কিন্তু আসলে পরের আঘাতে আসছে হুকুম বিমা কুম তুম এই আয়াতের সরল তরজমা হচ্ছে হে ইমানদারগন তোমরা তোমাদের নিজেদের গুরুত্ব দাও তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে সতর্ক থাকো সচেতন থাকো তোমাদের নিজেদের দায়িত্ব নিজেরা পালন করো। লা দেহ দায়িত কেউ যদি গোমরা হয়ে যায় পথ হয়ে যায় কিন্তু তোমরা শেষ পর্যন্ত হেদ উপরে টিকে থাকতে পারো তাহলে তাদের পথভ্রষ্ট হয়ে যাওয়া তোমার ক্ষতির কারণ যা তোমরা করে আসছিলে আয়ত সিরে ইমাম বলেন। যে আল্লাহ মোমেনদেরকে হুকুম করছেন তারা যেন নিজেদের ইসলাস করার জন্য নিজেদের সংশোধন করার জন্য নিজেদেরকে দিনদার বানানোর জন্য রাখার জন্য আজীবন সংগ্রাম অব্যাহত রাখে কারণ সমাজ এক দিকে আর আমি দিনের দিকে আসতে চাই সমাজের ট্রেন সমাজের স্রোত কোন দিকে দিনের পক্ষে না দিনের বিপক্ষে দিনের বিপক্ষে এই দেশে বলেন আর আমাদের দেশে বলেন মানুষ উল্টা দিকে ছুটছে বেশি এখন সবাই যখন উল্টা দিকে ছুটে নিজে তার বিপরীত দিকে যাওয়া কি সহজ না কঠিন আল্লাহ তালা বলছে সবাই যদি ওই দিকে যায় তুমি না। তুমি আর কি করবো সবাই যখন আর যায় তুমি টিকে থাকো মানুষের সমাজের মেজরিটি কোন দিকে যায় এর ভিত্তিতে তুমি ফায়সালা করো না তুমি দিনের পথে টিকে থাকতে হলে অনেক সংগ্রাম করতে হবে এই জন্য দুনিয়ার মধ্যে সময় অল্প কিছু সময় ছাড়া দুনিয়ার মধ্যে মেজরিটি টাইমে দিনের বিরুদ্ধে ইসলাম এসেছে ইসলামের আবির্ভাব হয়েছে অত্যন্ত গরিব হিসাবে এই গরিবের অর্থ আমি অনেকদিন করেছি আরবি দরিদ্র নয় পুয়ার নয় আরবিতে দরিদ্রের জন্য যে শব্দ হয় সেটার নাম হলো ফকির ফকির যেটা ফকীর বলেন আপনারা আর আর একটা হলো মিসকিন দুটো ব্যবহৃত হয় মিসকিন আর ফকির এক জিনিস না মিসকিন হলো যার আসলে অনেক অভাব আছে ঠিকই কিন্তু একেবারেই কিচ্ছু নাই তা না আছে একটু আর ফকির হলো যার কিছু না। তো এই হলো ফকির এবং মিসকিন হলো দরিদ্রের অর্থ তো বাংলায় সেটার অর্থ হয়েছে গরি। তো ওই গরিব বাংলাকে লোকেরা আরবি গরিবের মতো মনে করেছে যে ইসলাম দরিদ্র অবস্থায় এসেছে না এই কথা বলা হচ্ছে না রাহাম ইসলাম এসেছে অদ্ভুত গরিব মানে অদ্ভুত অপরিচিত অপরিচিত কোন আরব দেশে কোন অপরিচিত লোক আসলে আপনি জিজ্ঞেস করলেন উনাকে চিনেন নাকি কে তো উনি বলবেন চিনেনা যদি হা দা লা লা খুব গরিব আমার কাছে মনে আমি চিনি না মানে লোকটা পুয়ার এইটুকু বুঝাচ্ছে না যে একদম অপরিচিত কোন সময় ঘটে একটা কিছু ঘটেছে গরিব এরকম ইসলাম আসবে এসেছে তখন আরব সমাজে এই তহিদ কে তারা কি মনে করল অদ্ভুত কি বলে এটা কি বলে এই সব মাবুদবাদী এক মাবুদ আবার কি বললো আমরা এই আমাদের ইতিপূর্বে চলে যাওয়া জেনারেশন যারা ছিল আমাদের পূর্বপুরুষ কারো কাছেই তো এই কথা জীবনে শুনি অত্যন্ত মন গোড়া বাজে অন্যায় কথা নিয়ে এসেছে তৌহিদের কথা বাজে অন্যায় কথা হয়ে গেছে আর শেরেকের কথা হলো সমাজের কথা আজকে আপনি যদি আমাদের মুসলিম সমাজেও যান তাহলে ইসলামের কথা শরীয়তের কথা বাজে কথা হয়ে যায় তাদের কাছে অদ্ভুত আর অ্যাকসেপ্টেবল আজকে যদি আধুনিক সমাজে একটা যুবক দাড়ি রাখা শুরু করে দেয় অদ্ভুত কাজ করছে দেখো দেখো কি করছে দেখো অদ্ভুত ওই আধুনিক সমাজে একটি মেয়ে যদি সুন্দর করে বোরকা পরেন তাহলেও অদ্ভুতই তারা সবার দিকে তাকাবে আমি এই কয়েকদিন আগে যেখান থেকে সবার থেকে আসলাম সেখানে এক ভাই বললেন তার স্ত্রী অত্যন্ত সমাজ থেকে যেখানে না কিন্তু আল্লাহ তার স্ত্রীকে মাসা আল্লাহ দিনদার চমৎকার দিনদার বানিয়ে ফেলেছেন অল্প সময়ের ভিতরে তার ভিত্তি বিশাল পরিবর্তন হয়ে গেছে তিনি পরিপূর্ণভাবে ভাবে দিনের দিকে ঢুকে পড়েছেন তার আত্মীয় স্বজন বন্ধু মাতা পাড়ার প্রতিবেদ সবাই তাকে দেখে বলে তার নাম ধরে বলে আহারে অমুকের এই দুরবস্থা হয়ে গেল বলে যে আমার সঙ্গে ভাদ্র লোক বলছেন রিক্সায় করে তিনি রাখছিলেন এবং যে তাদের একদম ঘনিষ্ঠ এক লোক প্রতিবেশী এবং ঘনিষ্ঠ সম্পর্কে আসা যাওয়া দেখে বলে অমুক তার এই দুরবস্থা সে এরকম বোকর ভিতরে ঢুকেছে দুরবস্থা এই সমাজ অদ্ভুত তো মদিনায় ইসলাম এসেছিল অদ্ভুত মক্কা ইসলাম এসেছিল অদ্ভুত আবু জাহাল আবু আহাব তাদের কাছে এতগুলো মূর্তি তিনশো ষাটটি মূর্তি এতগুলো মূর্তি মিলে তারপরে তো দেখা যায় মাঝে মধ্যে বিপদে পড়ে যায় তারা মনে করে যে এত মূর্তি তো কুলেনা সব বাদে একজনে কেমনি কুলাবে আমাদের কত দরকার কেমনি প্রয়োজন পূরণ করবে অদ্ভুত কথা দেখ আল্লাহর কথা তারা কিছুতেই মানবে না তিনি বললেন বাদাল ইসলাম ও গারিবা এইভাবে ইসলাম অদ্ভুত হিসাবে এসেছে আর যখন তিনি মদিনায় গিয়েছিলেন হিজরত করে তখন ইসলামকে মোদিনা লোকরা গ্রহণ করেছে না করে নাই করে ফেলেছে মদিনার সমাজে চল হয়ে গেছে সবাই তখন এক আল্লাহর ইবাদত করছে তখন এটা অদ্ভুত নয় বরঞ্চ শেরিক করাটাই অদ্ভুত কুফুরি করাটাই অদ্ভুত তিনি বললেন মদিনায় বসে যে একসময় মক্কায় ইসলাম এসেছিল অপরিচিত তারপরে তিনি বলেন অসাইয়াউদ গরিব অচিরেই আবার একদিন ইসলাম অপরিচিত হয়ে যাবে সমাজের সঙ্গে খাপ খাবে না টক্কর লেগে যাবে সমাজ একদিকে ইসলাম আর এই সময় ইসলামকে ধরে রাখা সহজ না কঠিন অনেক কঠিন তখন তিনি কি বললেন হা তুবা যারা এই গরিব হয়ে অপরিচিত হইলেও লোকেরা বলুক তাদের ব্যাপারে নষ্ট হয়ে গেছে এই কথা বলতে বলে তারা খারাপ হয়ে গেছে তারা সমাজের উল্টা দিকে চলে গেছে গালি দেবে এই কথা শুনেও সমাজের চ্যালেঞ্জ মোকাবেলা করে যারা টিকে থাকে মজবুতি সহকারে তাদের জন্যই মন্তব্য করবে মনে করবে তুমি কিছুই বুঝো না তুমি শিক্ষা দীক্ষা এত ঠিক কিছু থাকার পরেও তুমি কিভাবে এরকম মোল্লা হয়ে গেলা। তুমি কিভাবে এরকম পর্দা দিকে ঢুকে গেলা তোমার এই আধুনিক জ্ঞান থাকা সত্ত্বে চ্যালেঞ্জ মোকাবেলি টিকে থাকতে হবে দিনের পর দিন চ্যালেঞ্জ আরও শক্ত হবে কাল কাব আলাল জামর আমাদের কাছাকাছি যখন আসবে দিনের পর টিকে থাকা জ্বলন্ত কয়লা হাতে নিয়ে টিকে থাকা ধরে রাখা যেমন কঠিন হয়ে পড়ে দিনকে ধরে রাখা এত কঠিন হয়ে যাবে আল্লাহ মোমেনদের টিকে থাকো নিজেদেরকে সংগ্রাম করে তোমরা তোমাদের পথে থাকোল খাই বিদ্রোহ দেহি মত মোমেনরা যেন তাদের শক্তি প্রয়োগ করে তাদের ডান দিয়ে হলে থাকে তাদের পাশে দূরে কাছের লোকেরা যদি দিনকে ছেড়ে দেয় তাতে ফসাদের মধ্যে পড়ে যায় এরপরে তারা যদি শেষ পর্যন্ত টিকে থাকে ইনশাআল্লাহ তাদের কোনো ক্ষতির কারণ হবে না তারা আল্লাহর কাছে নাজাদ পেয়ে যাবে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটসাইট আত্মেল সালমা এইট হোয়াইট রোড লন্ডন ই ওয়ান জে ইমনি আব্বাস এই আয়াতের তা বলেছেন আমি আমার বান্দাকে যখন হুকুম করি যেটা এটা হালালটা করার জন্য আমার কথা সে শুনে আর আদুনিয়ার মানুষ সমস্ত মানুষও যদি তার বিরুদ্ধে চলে যায় তার অন্য রাস্তায় চলে যায় এতে করে সে কোন রকমই ক্ষতিগ্রস্ত হবে না তাহলে নিজেদেরকে সমাজ একদিকে টানলেও আমরা দিনের মধ্যে টিকে থাকতে হবে অনে এই সমাজের তালে আসলে টিকতে পারেন না নিজে খারাপ কাজের দিকে সমাজের সঙ্গে এরকম ঘটে নাকি দেখা যায় অলিমার দিনে দেখা যায় যে আপনার সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে টুপি টাপা মাথায় দিয়ে মুরব্বীরা কিছু দাঁড়িয়ে সাদা মশালা বসে আসেন আর তামসা চলছে রং তামাশা নারী পুরুষের কি অবস্থা এগুলা তো আমি ওই সমস্ত মুরব্বিদেরকে যদি দেখি আমার কাছে এই মুরুব কষ্ট হয় তাদের ছেলে তাদের নাতি তারা এইভাবে ছেড়ে দিকে করে না এখন অন্যরা যদি গোমরা হয়ে যায় তাহলে আমার কিছু ক্ষতি হবে না আমি তো ঠিক আছি তো এইটা কি এই আয়াতের অর্থ আবু বাকা সিদ্দিকরা জিয়াল বললেন এই লোকেরা তোমরা অনেকে উল্টো বুঝিয়ে না এই আয়াতকে যে আমি আমি যদি ঠিক মতো নামাজ পড়ি আমি যদি দিনের শরীয়ত মেনে চলি বাকি লোকেরা কি করলো না করলো এটা আমার কোনো চিন্তা নাই তাহলে খবরদার তোমার নিস্তার পাওয়ার কোনো উপায় নাই এই আয়া তোমাকে বলে নাই আমর বেলমা আরুপ মুনকার ছেড়ে দিতে বলে নাই যে তুমি মানুষকে দিনের দিকে আনার কাজ গুনা থেকে দূরে থাকার কাজ থেকে সরাতে বলা হয় নাই তুমি চেষ্টা করার পরেও যদি সবাই দিকে যায় আর তুমি স্ট্রাগল করে সংগ্রাম করে টিকে থাকো তাহলে তোমার কামিয়াবি নিশ্চিত হয়ে আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে তার অর্থ এই নয় যে আমরা কাজ করার দরকার নাই এরকম অনেকেই আছি যে সমাজটা যখন দিকে যায় যারা নামাজি যারা দিনদার যারা তখন যারা মানুষকে দিনের দিকে আনার জন্য চেষ্টা করে না তখন কি হয় শুধু নিজে নামাজ পড়ার মসজিদে যায় এরকম এই ২০ বছর আগে তিরিশ বছর আগে আমাদের সমাজ কি এই পর্যায়ে ছিল এখন যেখানে আছে। আসে একটু এটা আসতে বললেন এখন সমাজ কত খারাপ হয়েছে তারা শুধুমাত্র নিজেদের আল্লাহ আল্লাহ করতেন জামাতে নামাজ পড়েছেন পাশের লোকেরা যে নামাজ পড়ে না যুবকরা যে নামাজ পড়ে না ছেড়ে দিয়েছে তাদের শরীরের মধ্যে কোন পরেশানি দেখা গেছে এই কারণে আল্লাহ তালা আমাদের সমাজটাকে একটা পচনশীল সমাজে পরিবর্তন করে দিয়েছে সমাজটা একটা অভিশাপ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে যদি আমরা আমাদের মুরব্বীরা আমাদের আগের জেনারেশন আমরা ঠিক মতো এই কাজ করতাম তাহলে আজকে সমাজ এই পর্যায়ে আসতো না সে কথা আল্লাহ আল্লাহতালা বলছেন যে তোমরা এখানে এই অর্থ বুঝো না বরঞ্চ তোমরা দিনই কাজ করতে হবে অন্য আয়াতে তিনি বলেছেন একটি হাজিসাম কি লোকেরা দেখে ছড়িয়ে যাচ্ছে তারা থামানোর জন্য পরিবর্তন করার জন্য সমাজকে চেঞ্জ করার জন্য কোন চেষ্টা করে না ইউলি ও চিরে আল্লাহ এই তাহলে ওই সমাজের সমস্ত লোকগুলোকে শাস্তি দিয়ে কমন আজাদ দিয়ে সাহায্য তারাও এই শাস্তির শিকার হয়ে যাবে শাস্তি পাচ্ছে আর একটি হাদিসে এসেছে এই হাদিসে মোস্ত আহমাদ পরের হাদিসে আসছে তিন মিলিতে আহ ইয়ে বলেন উমাইয়া শাহবানি বলেন আমি আসলাম আবু সব আল খোসানির কাছে বললাম বললাম যে আপনি এই আয়াতের ব্যাপারে আপনার মন্তব্য কি তিনি বলেন কোনো তোমরা নিজেদের ব্যাপারে নিজেদেরকে কেয়ারফুলি রাখো নিজেদের ব্যাপারে সতর্ক থাকা নিজেদেরকে হেফাজত করো আর দুনিয়ার মানুষ যদি তারা গোমরা হয়ে যায় তোমরা হেদায়তে থাকো তাহলে এটা তোমাদের ক্ষতির কারণ হবে না এই আয়াতের বক্তব্য সম্পর্কে আমি ঠিক থাকলে মনে হয় ঠিক হয়ে যাবে তিনি বললেন যে আচ্ছা তুমি এই আয়াত নিয়ে প্রশ্ন করো আমি এই আয়াত প্রশ্ন করেছি যিনি অনেক কিছু জানেন তাকে প্রশ্ন করেছি যিনি অনেক কিছু জানেন তিনি আরুফ নাহির মুনকার কাজ না করার জন্য বলা হয়নি বালিকটা মিরু বিলমা আরুফ ওটা না হনিল মুনকার তোমাদেরকে ভালো কাজের দিকে ডাকতেই হবে মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে লোকদেরকে ফেরাতেই হবে তখন তিনি বললেন তোমরা এই কাজ করতে হবে করতে হবে করতে হবে করতে করতে হ্যাঁ একসময় যদি সমাজ এমন হয় দেখো যে সবাই বকিলি নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবাই পয়সার দিকে ঝুঁকছে নিজের কিভাবে নিজের মাল সম্পদ অর্জন করবে আর দান খরাত করবে না আর প্রত্যেকেই শুধু নিজের খাসিরাতে নসানিক অনুসরণ করছে আর সবাই দুনিয়াকে প্রায়োরিটি দিচ্ছে দুনিয়ার অগ্রাধিকার আখড়াত এখন বাকি থাক আর প্রত্যেকে নিজের রায় নিয়ে নিজের অপিনিয়ন নিয়ে খুব খুশি আছে শরীয়তের অপিনিয়ন কি শরীয়তের রায় কি সেটা শুনতে চায় না এরকম অবস্থা চলে গেলে ওটা কেয়ামতের আগে একদম দুনিয়া যখন খুব খারাপ অবস্থার দিকে যাবে ওই সময়ের দিকে খাস সাথে নফসে তখন তুমি তোমার নিজেকে কেয়ারফুল রাখার সতর্ক রাখার হেফাজত এমন তুঙ্গে পৌঁছবে এমন কিছু দিন আসবে আর জামর। তখন দিনের উপরে শরীয়তের উপরে সবর করে টিকে থাকা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো অবস্থা হবে খারাপ অবস্থা কোনো ব্যক্তি যদি আমল করে দিনের উপরে তাকে শরীয়তকে শক্ত করে তাহলে সেই একা তোমাদের পঞ্চাশ জনের আমল করলে যে স্বভাব হবে আল্লাহ তারা তাকে একলা আমল করার কারণে জনের তোমাদের মতো আমলে সাব দান করবেন তখন সাহাবিদ জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ একজনের আমল করে পঞ্চাশ জনের সোয়াব পাবে সেই সোয়াবটা কি তাদের জমানার সব লোকদের সব হবে না আমাদের জমানার লোকদের সব হবে আমাদের জমানা বলতে উনি কাদের জমানা বুঝিয়েছেন সাহাবিদের জমানা সাহাবির উম্মতে সর্বসেরা শ্রেষ্ঠ উম্মত তাই না সর্বশ্রেষ্ঠ এই উম্মতের মধ্যে পজিশন তো তাদের সব স্ট্যান্ডার তো অনেক হাই আমাদের লেবেলে সব পাবে পঞ্চাশ জনের না তাদের লেভেলের পঞ্চাশ জনের সব পাবে মিনকুম তোমাদের পঞ্চাশ জনের সময় সব পাবে কাজে দুনিয়া একদিকে যায় আমি আপনি টিকে থাকলে এই অবস্থা অনেক বিষয় আছে বিনা বিনামাহারে মহিলাতে সফর করা গান বাজনা হালাল হয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু চলে আসে হুড় হুড় করে মানুষ অন্যদিকে উল্টো দিকে যাচ্ছে ওই অবস্থা শরীয়তের উপর টিকে থাকা এত সবের কারণ হবে এরপরে আল্লাহ তালা এই কাজের উপরে অনেক গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লা অনেকগুলো হাদিসে বলেছেন সেই হাদিসগুলো আমরা যদি শুনি আহ একটা হাদিসে এসেছে যে কৌমেরা যে এলাকায় কিছু গুনার কাজ হতে হতে সমাজটা একদম নষ্ট হয়ে যায় গুনায় ভরপুর হয়ে যায় তখন আল্লাহ তালা সেখানে জিব্রিল আলসালামকে বললেন যে ওই কৌমকে গিয়ে তুমি একদম আজাদ দিয়ে ভূমিকম্প বা কিছু একটা দিয়ে বরবাদ করে দাও সবগুলোকে বিনাশ করে দাও তিনি আসলেন আল্লাহ হুকুম কার্যকরী করার জন্য এসে দেখেন যে সেখানে একজন লোক এত আল্লাহ আল্লাহ করছে সারাদিন এবারে মত্ত আছে তাকে দেখে তিনি ওনার সাংঘাতিক ইয়ে হলো আরে এত আল্লাহওয়ালা মানুষটা তিনি আল্লাহর কাছে ফেরত গেলেন এই বেচাটাকে সহ তিনি কামনে আজাদ দেবেন আল্লাহ তালা বলছেন সবাইকে আজাদ দেওয়ার জন্য কাউকে না। তখন তিনি আল্লা কাছে ফেরত গেলেন আল্লাহ এখানে আল্লাহ তাকে আমার জমিনের মধ্যে বসে এত গুণা হয়েছে এই গুনার কারণে তার চেহারা মধ্যে কোন কষ্টের সাপ আমি একদিনও দেখিনি বাতাৎ করেছে সে তাকে দিয়ে শুরু করা আমরা তারা দিনদার সমাজকে ছেড়ে দিই মানুষকে গুমরাহি দিকে চলেই যাচ্ছে তাদেরকে উদ্ধার করার যদি চেষ্টা না করি তাহলে কমন আজাবেশে কেমন ভণ্ড করে দেবে মুন করে কাজ করা কি ফরজ এই কাজ করতেই হবে যে যে তরিকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন করে যেতে হবে গুনা দেখলে মনের ভিতরে কষ্ট আসা লাগবে কি না লাগবে না মান রাহ মিনকু মুন কারান তোমাদের কেউ দেখুন অন্যায় গুনার কাজ দেখো নিজের হাতে পারলে এটাকে সরাই ফেলো কেড়ে নিয়ে দাও চেঞ্জ করে ফেলো বন্ধ করে দাও তোমার যদি হাতে আল্লাহ দেয় যদি না পারে আনিহি পাইলাম হাতে করার সক্ষমতা না থাকে তাহলে মুখ দাও তবে এখন হাতে হাতে ধরে পরিবর্তন করতে বলছে গিয়েই মারামারি শুরু করে দেবেন নাকি মারামারি লেগে যা ওইটা না শক্তি প্রয়োগের বিভিন্ন হতে পারে। মারামারি করে রক্তারক্তি করে একদম সব বন্ধ করতে হবে এটা এটা নয় সুন্দর আমি যে কম হবে সেই ফরিকা আবিষ্কার করা দরকার আর সেটা যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বুঝাও বলো এই কাজ করেন না এটা ক্ষতি সমাজকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাবে আর যে ব্যক্তি কথা বললেই শেষ কথা বললেই তার নির্যাতন চলে আসবে রহমকাল্লাহ তাহলে এখন যান বাঁচানো তো ফরত আছে তাহলে কথা বলবে না কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করবে রহমকাল্লা সেটা কোন পর্যায়ে কিছু বললে লোকেরা অসন্তুষ্ট হবে এটাই নয় জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে জীবন রিস্কে চলে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে বলো না তাহলে না বলার জন্য যান বাঁচানোর আল্লাহ তালা পারমিশন দিয়েছেন অনুমতি দিয়েছেন কিন্তু অন্তরের মধ্যে প্রচন্ড ঘৃণা আসবে সেই ঘৃণাটা আমার চেহারার মধ্যে কষ্ট ফুটিয়ে উঠবে নাকি উঠবে না ফুটে উঠবে এইটা যদি কারণ না হয় এই ঘৃণা নয়। এটা হচ্ছে ইমানের দুর্বলতম অধ্যায় দুর্বল মেনে কাজ করে আর আর তার ইমান আরো মজবুত আছে সে খালি অন্তর দিয়ে ঘৃণা করে বস করে বসে থাকে না সে চেষ্টা করবে হাত দিয়ে মুখ দিয়ে কিভাবে কখন এটাকে সরানো যায় অন্তর দিয়ে করে তার বাড়িতে আছে পাশের বাড়িতে কি হচ্ছে উল্টা পাল্টা দুনিয়া জঘন্য কাজ হচ্ছে তার কোনটে সে দোকান চালায় অন্য পাশের মার্কেটে বসে যদি বেচেখানা চালায় কিছু আসুদায় না সে তার বিজনেস করে যাচ্ছে তার কোন খবর নাই এইরকম যদি হয়ে যায় তাহলে তার লোকটার ইমাম সাহেব পান খাওয়া আহ আর এই নামাজের আগে পরে কতক্ষণ মসজিদে হাজির দিতে তারপরে মসজিদ সারাদিন আর মসজিদে কোন একটিভিটিজ আছে কোনো কাজে গ্রামের মানুষ অশিক্ষিত হয়ে থাকে গ্রামের মানুষ দিন সম্পর্কে জানলো না নামাজটা কিভাবে পড়তে হবে ও দুটা কেমন করে করতে হবে ঠিকমতো না ওই যে বক্তব্য তালাবাদ করা শিখেছে ওই ফাকে দিয়ে একটু নামাদের এই পড়তে হবে কিছু কিছু জিনিস শিখেছে আবার বড় হওয়ার পরে অনেকে তার অর্ধেক কড়াশি পড়া ভুলেও গেছে নাকি ভুলে যায়নি ভুলে গিয়েছে ইমাম সাহেবদের কোন পেশানি নাই অনেক ক্ষেত্রে আমি ইমাম মসবের কথা বলতেছি নাশা আল্লাহ অনেক কাজ করেছেন একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন ছিল তিনি বাজারে গিয়ে লোকদেরকে এরকম ধরো দিলেন আসতেন ধরো দিলেন আমাদের নিয়ে আসতেন দিনের মাহফিলা এইভাবে নিয়ে আসতেন হ্যাঁ এত দামাতি কাজ তিনি করেছেন বিরাট সংখ্যা লোকের মধ্যে দিন এবং তিনি খান তিনি একটি দোয়া করতেন দোয়াটা হতো মুসলিম আল্লাহ আমাকে মুসলিম হিসাবে দান করেন আর আমাকে অন্তর্ভুক্ত করেন করেন্লাহ তার ইন্ত সময় তিনি রেডি হয়ে গেছেন তিনি বলছেন যে আমি আমার সময় হয়ে গেছে আমি এখন চলে যেতে হবে তিনি শুয়ে গেছেন আর একটু পরে একটু মুসকি হাসি দিয়েছেন আর বলছেন ওয়ালাইকুম সালাম এরপরে তিনি চলে গেছেন কালিমা পড়তে পড়তে তিনি ফেরসে দেখেছেন তারা সালাম দিয়েছেন কারণে আছে এই দিনের কাজকে আল্লাহ এত পছন্দ এই কাজে যদি আমরা জড়িত না মানুষকে দিনের দিকে নিয়ে আসি এই তরিকায় করবেনা ওই তরিকায় করবেন এটা আমার বড় কনসার্ন কিন্তু আমরা মানুষকে দিনের দিকে আনতে হবে এবং গুনার থেকে সহায় হবে কুফুরি রাস্তা থেকে সহাইতে হবে সকল জায়গায় বিভিন্ন বিভিন্ন উৎসব উপলক্ষে যে সমস্ত মুনকার গান বাজনা তবে বেহায়া বেহুর মতি সমাজের যুবকদের চরিত্রকে বিনষ্ট করে দেওয়ার জন্য আপনার ডিজিটাল যুগে এই ডিজিটাল টেকনোলজির মাধ্যমে যেভাবে ইন্টারনেটের মাধ্যমে আর আমরা বসে চুপ করে থাকব আল্লাহ তালা আমাদেরকে নজর দিয়ে দেবেন কাজে এই কাজ করার জন্য সিদ্ধান্ত নিতে হবে যে যে তরিকায় পারি যে তরিকা ভালো লাগে যে ব্যক্তিগত ভাবে ইস্টেমা এইভাবে আমরা এই কাজ করি আল্লাহ তালা আমাদেরকে তফিন দান করি